আসসালামিক রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জুমার দিনে সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত আজানের আগেভাগেই চলে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা গত জুমায়, জুমআ এবং মিল আত্নবী সম্পর্কে আলোচনা করছিলাম আমরা শুনছিলাম সির আতুলনী অর্থাৎ রসল্লাহ সাল আলী ওয়া সাল্লামের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ তেইশ বছরের কর্মময় ঘটনা বহুল যে পরিপূর্ণ জীবন এটার নাম হল সিয়রত আর মেল আদুল নবী সাল আলী আসসাল্লাম অর্থ রসল্লাহ সাল আলী সাল্লামের জন্ম অর্থাৎ তার দীর্ঘ ২৩ বছরের জীবনের শুরুর কয়েকটা মুহূর্ত কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টা আর এজন্য আমরা গতদিন আলোচনা করছি সাহাবায় কেরাম তবে আমাদের প্রসিদ্ধ চার ইমাম প্রসিদ্ধ ওলামায় কেরাম ফকি মুস্তাহিদ বুজুর্গ পীর আব্দুল কাদের জিলানি সহ ইমামী জুন অন্যান্য বুজুর্গ যাদের নাম আমরা তারা সিরাতবীর ভিতরে মিলাতবী আলোচনা করতেন রাসুল্লাহ সাল্লামের জীবন কর্ম তারা আলোচনা করতেন এজন্য আমরা দেখি ইসলামের প্রথম ছয়শ বছরের ভিতরে সিরাতের উপরে সামাইলের উপরে নবী জীবনীর উপরে মাগাজির উপরে হাজার বই লেখা হয়ে গিয়েছে কিন্তু মিলাদের উপরে একটা বুকলেট লেখা হয়নি কারণ রসুল্লাহ সাল্লা তেইশ বছরের পরিপূর্ণ জীবন জন্ম এবং অফাত অফাধসহ সাহাবে কেরাম অধ্যয়ন করেছেন পড়েছেন বর্ণনা করেছেন আলোচনা করেছেন কেদেছেন তার পুরো জীবনকে নিয়ে বিশেষ করে তার সন্ন্যতকে নিয়ে নবাদ থেকে শুরু করে পরবর্তী তেষট্টি বছরের জীবনের ভিতরে তেইশ বছরের জীবন তারা সর্বোচ্চ বেশি আলোচনা করেছেন আমরা রসুল্লাহ সাল্লা আমরা জানি যে পৃথিবীতে তেষট্টি বছর জীবিত ছিলেন এই তেষট্টি বছরের পুরোটাই সিরাত নবের আগেরটাও সিরাত পরেরটাও সিরাদ সব সাহাবেক এরম আলোচনা করেছেন তবে বিশেষ করে শেষ তেইশ বছর তারা বেশি আলোচনা করেছেন কারণ এর ভিতরেই আমাদের জন্য রয়েছে জীবন আমাদের জন্য রয়েছে অনন্ত জীবনের খোরাক আমরা গতদিনে আরও আলোচনা করছি যে ক্রুসেডাররা মুসলমানদের মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ দখল করে নেয় বিশেষ করে বর্তমান তুরস্কের যে এশিয়া অংশ সিরিয়া ইরাক লেবানন জর্ডান মিশর আমরা যে দেশগুলো জানি এই সব দেশের বৃহৎ অংশগুলো তারা দখল করে নাই। সেখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যারা মহা মহাসমারোহে ঈদ মাদ পালন করত তাদের নবীর জন্ম পালন করত একশো বছর মুসলমানরা এটাকে ঘৃণা করার পরে ক্রমান্বয়ে মুসলমানরাও এটা থেকে কিছু অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করলেন ছয়শ হিজরি থেকে মুসলমান সমাজেও মিল আদুন উপলক্ষে ঠিক খ্রিস্টানরা যেমন বছরে একবার করেন মুসলমানরা গজল, কওয়ালি খানা পিনা ইত্যাদির মাধ্যমে এক সপ্তাহ পনেরো দিন এক মাসের উৎসবের মাধ্যমে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের জন্মবার্ষিকী পালন শুরু করলেন এর পক্ষে বিপক্ষে যারা সমালোচনা করেছেন তারা বলেছেন নবীজির সময় যে সিস্টেমে ছিল ওই সিস্টেমে করো নতুন সিস্টেম বানানোর দরকার নেই ক্রমান্বয়ে মিল আদুন নবী বছর থেকে ঘুরে দিনে চলে আসে প্রায় আমরা মিল নিয়ে অনুষ্ঠান করি আর ক্রমান্বয়ে রসল্লা ভালোবাসা রসুল্লা সাল্লামের জন্মে যে আনন্দ করল না সে আবার কিসের মুসলমান তার মানে নবীজির তার নেই এরকম একটা ধারণা চিন্তা ক্রমান্বয়ে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে তে যাই হোক কোন ধারণা চিন্তা পক্ষে বিপক্ষে বলা আমাদের উদ্দেশ্য না মূল বিষয় হলো সন্ন্যতের আলোকে প্রথমে আমরা আমাদের আলোচনা কোন কেন্দ্রিক হবে এটা বোঝার চেষ্টা করলাম সেটা হলো রসুল্লাহ জীবনটাই আমাদের জন্য আদর্শ তেষট্টি বছরই আমাদের আদর্শ কারণ নবী রসুল কেউ সাধনা করে নবী রসুল হন না আল্লাহর পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত থাকে তারা নবী হয়েই জন্ম নেন তবে পান। সময় আর এজন্যই নবের আগের জীবনটাও আল্লাহ তাল আল্লাহ তালার হেফাজতেই তারা থাকে এমন না যে অনেক বড় ডিগ্রি টিগ্রি করে পড়াশুনো করে প্রথমে যে হুজুর হলো তারপরে মহলানা হলো তারপরে অলি হলো তারপরে নবী হলো এরকম কোন সুযোগ নেই যত পরিশ্রম করুক মানুষ নেক্কার হতে পারে আল্লাহর আবেদ হতে পারে আল্লাহর নবী হতে পারে না আর এজন্যই রসল্লা সালি জন্ম থেকে মৃত্যু বছরের পুরো জীবনটাই আমাদের মডেল দিয়েছেন এটা হল সাহাবাহাম বেশি আলোচনা করেছেন আপনারা বোখারই পড়েন মুসলিম আবুদ মুসনাদে আহমদ যত হাদিসের কেতাব আসে পড়েন প্রায় নিরানব্বই ভাগ হাদিস পাবেন রসুল্লাহ জিন্দেগীর পরে নুবুয় পর থেকে তারা পোশাক হেঁটেছেন সব পাবেন শত শত হাদিস কিন্তু আগের চল্লিশ বছরের ব্যাপারে হাদিস অতি সীমিত আর জন্মের ব্যাপারে হাদিস আরো সীমিত সাহাবেকরাম এগুলো নিয়ে তত বেশি রেওয়ায়ত করেননি সাহাবের রসুল্লাহাম হয়তো বলেননি সাহাবের আলোচনা করেননি সনদ ভিত্তিক সহি যে হাদিসের কেতাব আসছে এর ভিতরে তেমন কোন রেওয়ায়ত আমরা পাই না। কাজেই সোনের আলোকে আমরা পুরো জীবনটাই বারবার আলোচনা করব। আর এই আলোচনাটা শুধু মসজিদে হবে এটা ঠিক না দুটো ব্যাপারে আমার মনে হয় আমাদের কারই কোন দ্বিমত নেই একটা হলো কোরআন আল্লাহর কালাম এ ব্যাপারে তো কারোর কোনো মতভেদ থাকার কথা না আরেকটা রসল সাল্লাম আমাদের নবী এ ব্যাপারেও তো কারোর কোন মতভেদ থাকার কথা না যদিও বর্তমান যুগে দিন সম্পর্কে না জানার কারণে পরিবার, শিক্ষা, মিডিয়া কোথাও দিন সম্পর্কে জানতে পারছে না বলে অনেকে নিজেকে মুমেন্ট দাবি করেন আবার রসলামের বিরুদ্ধেও কথা বলেন এটা আগে ছিল না ইদানি হয়েছে হ্যাঁ ইসলাম ভালো নো প্রবলেম এতগুলো বিয়ে করেছেন এটা আমি মোটামুটি নজিবুল্লাহ এটা বলার মতো মুসলমান এখন দুনিয়াতে পাওয়া যায় এটা আপনি তাকে নাস্তিক বলবেন তাকে মুরতাদ বলবেন এটা ভিন্ন কথা কিন্তু মূলত সে জাহেল আমরা যারা দিন মনে করি আমরা দিন বা দিনের প্রতিভু আমরা তার কাছে তারপরেও কিছু জিনিস ওর কালবে ঢুকেছে আর আমরা এ ব্যাপারে তেমন কিছু তাকে শোনাতে পারিনি কাজেই তাকে নাস্তিক মুরদাদ কাফের ইত্যাদি বলার আগে আমাদের আমরা যে তাকে দাওয়াত দিতে পারিনি এজন্য আমাদের নিজেদের পর্যালোচনা করা উচিত কারণ সে না জেনে বলেছে যাই হোক এটা বলার উদ্দেশ্য হল রকম দু চারজন বাদে আমরা মোটামুটি নামাজি বেনামাজি প্র্যাকটাইজিং প্র্যাকটিজিং নন প্র্যাকটিজিং সকল মুসলমান একমত যে কোরআন আল্লাহর কালাম আর মোহাম্মদ সাল্লাম আমাদের রসুল এই দুটো ব্যাপারে আমার মনে হয় সিয়া সুন্নি রাফেজি কোনো ব্যাপার কারোর কোনো দিক নেই আর যদি তাই হয় সত্যই যদি আমরা এই দুটো বিশ্বাস করি তাহলে সব বাদ আল্লাহর কোরআন জীবনী কেন আমরা পড়ব না আমরা যদি বিশ্বাস করেই থাকি সত্যই যে কোরআন আল্লাহর কালাম তাহলে কেন আমরা পড়ছি না আমার মনে হয় আমাদের ইমানটা পুনরায় একটু ঘষামাজা করা দরকার আমরা সবাই কোরআন পড়ি আলহামদুলিল্লাহ আপনারা সবাই শিক্ষিত আমি প্রশ্ন করতে চাচ্ছি না তাহলে আপনার ঠুকে যাবেন যে আপনারা হয়তো অনেকেই আছেন গত দশ বছর পনেরো বছর নামাজ পড়ছেন দশ বছর পনেরো বছরে কোরআনকারী অর্থ সহ বুঝে একক্ষতম পড়েছেন কয়জন এটা বললে হাত বেশি উঠবে না এই জন্য এটা বলতে চাচ্ছি না তো এখন বিষয় হল যে এটা সত্য কথা আমরা সবাই ব্যস্ত আমাদের ব্যস্ততার শেষ নেই ওই যে বলা হয় সত্য মিথ্যা জানি না সুনামগঞ্জের খুব নাম করা কবি বা মরমি কবি হাসন রাজা জমিদার ছিলেন যেটা বলছিলাম বলা হয় প্রথম জীবনে খুব খারাপ কাজ করতেন এত কাজ করতেন মাতাল টাতাল হয়ে পড়ে থাকতেন বা কেউ তার কাছে যেতে পারতো না একমাত্র তার মেয়েটা বউট তো পাত্তাই দিতেন না মেয়েটাকে ফুক ফুচুর ভালোবাসতেন মেয়েটা অন্যায় করলে কিছু বলতেন না তে এরকম মাতাল হয়ে পড়ে আছে তে সন্ধে হয়ে যায় যে তাকে ডাকছে যে বাবা উঠলেন না বেলা চলে গেল এখন এই কথাটা নাকি বলা হয় খুব টাস করেছে। তাই তো চলেই গেল। আমরা সবাই ব্যস্ত কিন্তু বেলা চলে গেল এটা তো আমরা বুঝলাম না আপনি আজীবন যে ব্যস্ততায় কাটালেন যে স্ত্রীর জন্য ব্যস্ত সেই স্ত্রী কখনো আপন কখনো পর যে সন্তান যে চাকরি যে পরিবার যে পরিবেশ যে দল সে কখনো আপন কখনো পর। কেউ পুরো আপন না কিন্তু আসল আপন সময় কাটালেন না। আসল আপনকে আপন করে পেতেন এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা কোরআনটা আমরা সবাই নিয়মিত পড়ি বোঝার চেষ্টা করি যারা আরবি নি অন্তত বাংলা অনুবাদটা পড়েন আরবিটা সহি বিশুদ্ধ শিখার চেষ্টা করতে থাকেন আপনি আজকে তিরিশ বছরের মুসলমান ৪০ বছরের মুসলমান আপনার সুরা ফাতেহা লজ্জা লাগবে এটা কেন আমাদের তো চেষ্টা করা উচিত ছিল হ্যাঁ আমি যে কিছু কিচ্ছু না সে নীরবে দাঁড়িয়ে থাকলে শুধু সুবানরা বললো নামাজ হবে কিন্তু এই নাপারা পারা কতদিন এই নাপারা আপনি কতটুকু চেষ্টা করেছেন আপনার চেষ্টার পরে আপনি পারেননি এটা ভিন্ন কথা কিন্তু আপনি চেষ্টাই করেননি এটা তো খুব কঠিন কথা না আমরা আল্লাহ ব্যস্ত খুবই ব্যস্ত আমরা কিন্তু যাদের জন্য আপন নিঃসন্দেহে আপন আল্লাহ তাদের আপন করেছেন কিন্তু তারা ভেজাল আপন তারা নিখাদ আপন না তারা খাদযুক্ত আপন আর যিনি নিখাদ আপন ভেজালহীন আপন আপন করে নিলে আপনি ২৪ ঘন্টায় তাকে সাথে পাবেন আপনার সকল ব্যথা বেদনা তার কথা আপনার ভুল করে দেবে দেবে। তার সাথে কিছু সময় কাটান না আমরা ছোটবেলায় গল্পটি পড়তাম আমি যখন বাংলাদেশে ছিলাম মোটামুটি ১৯৭৩ থেকে একাশি প্রায় ১০ বছর খুব পড়তাম সময় ফদরের আগে উঠে জগিং করতে বেরোতো ব্যায়াম করতে বেরোতো তো গ্রামেও ফদরের আগে উঠে জগিং করতে গেছে তো একজনের জাননার পাশ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে এখন ওই সকাল তো ঘুমটা আদৌ ঘুম আদৌ গেল, নিশ্চয় চোর গেছে হাত দিয়ে দেখে মানে বিছানার পাশে গেছে চিল্লালে উনিও দৌড়াচ্ছে তো মানুষের ভাবেছে চোর নাহলে দৌড়াবে কেন গ্রামের লোকজন মিলে এক সময় ধরে ফেলেছে ধরে কিলঘুষি চলছে এমন সময় ভ্যাগ্নের যে হইসে গেছে যে মামাকে উদ্ধার করে এনেছে যাই হোক সেই গল্প বড় না গল্পটা হলো যে মা ভাগ্নে যখন বলল যে মামা তোমার এই যে দৌড়াচ্ছিলাম এত ঘাম ছিল যে কিলচর যেটা তেমন এখানে আমার সাহেদ হলো আমার বোমাই হলো যে আপনার হয়তো কিলচড় আসবে তবে আপনার গায়ে যদি ঘাম থাকে কিলচড়ে ব্যথা পাবেন না ঠিক তেমনই আমাদের জীবনে ব্যথা আসবে বেদনা আসবে আমাদের মনটাকে আচ্ছন্ন করবে করবেই রাস্তায় গেলে জট হবে না সমুদ্রে গেলে ঢেউ হবে না এটাকেও বলতে পারে না কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে তবে আপনার এই যে মনের ব্যথা বেদনা আঘাত কষ্ট এগুলো আসে এগুলো কিভাবে যেন অল্প সময়ে সামান্য এই দিয়ে চলে যায় আপনার থাকে না আল্লাহর সাথে কথা বললে শেয়ার করলে ওগুলো কোথায় চলে যায় একটু পরেই মনটা ভালো হয়ে যায় যেমন আপনি খুব ভালো করে বোঝেন বা বস রাখ করেছে বাড়িতে যে বউয়ের হাসি মুখ দেখলে বাচ্চাগুলোর মা চেহারা দেখলে ওটা ভুল হয়ে যায় আর মনে থাকে না আবার বাড়িতে বউ রাগারাগি করে পাঠিয়েছে সকালে আসা খুব রাগারাগি হয়েছে অফিসে এসে কিন্তু মনে থাকে আমরা বক মাস করা করতাম কোন বস যদি অফিসে খিটমিট করতো বলতো আজকে নিশ্চয়ই ঘরে গোড়মাল হয়েছে নিশ্চয় বস ঝগড়া করেছে আছে সাথে এই জন্য আজকে মেজাস খারাপ তোরা দে না কাছে এই জন্য যে যাকে আমরা বেশি আপন মনে করি সে যদি কষ্ট দেয় তাহলে অনেকক্ষণ মনে থাকে আল্লাহকে যদি সবচেয়ে আপন করে নিতে পারি তাহলে আর যারাই যে কষ্ট দেবে তার সাথে যখন শেয়ার করব কষ্টটা কিছু সময়ের ভিতরেই চলে যাবেন এজন্যই জন্যই আল্লাহকে আপন পেতে গেলে আল্লাহর কালামের সে বড় জিনিস নেই আমাদের মতো হজুরদের কাছে বসে আশেক উল্লাহ হবেন হজুররা আপনাদের বলে দেবে আর দেখে টেকের করে হবেন এটা ভিন্ন বড় কষ্ট লাগে যেখানে আল্লাহর কালাম আপনার ঘরে রয়েছে আল্লাহর কালামটা পড়বেন বুঝবেন আল্লাহর কথা শুনে হৃদয়কে আন্দোলিত করবেন আল্লাহ কোরআনে যে মোমেনের কথা বলেছেন আপনি কোরআন পড়লে আপনার চামড়া গুলো শিউরে উঠবে অন্তর নরম বিগলিত হবে চোখে পানি আসবে এটা হলো আল্লাহর বেলা পাওয়ার সবচেয়ে বড় পথ বাকি সবের সহায়। এই জন্য আমাদের ইমানের দাবি ভাইয়েরা আমরা যে যে দলের হই যে মতের হই আর মরিদ হই যে মাজাবের হই যে ফেকার হই যে পদ্ধতির হোক পন্থী হই আমরা তো বিশ্বাস করি যে কোরআন আল্লাহ কালাম তাহলে কেন আমার এই ইমান যদি সত্যই হয় কেন আমরা কোরআন পড়ি না কেন কোরআন বোঝার চেষ্টা করি না কেন কোরআন দিয়ে আমাদের গায়ের চামড় গুলো শিউরাই না কেন কোরআন দিয়ে আমাদের ইমানগুলো বৃদ্ধি করিনি তুলে আলহ আয়া তু হু যা দা ইমান কেন আমরা কোরআনটাকে সহি পড়ার চেষ্টা করি না কোরআনতালা সহজ করেছেন এই জন্য এটা হলো প্রথম দাবি ইমানের আজকের আলোচ্য নয় কিন্তু আজকের ভূমিকা দ্বিতীয় হল যে আমাদের দ্বিতীয় ইমান যেটা যে ব্যাপারে কারো একতালে আপনি মোহাম্মদ আহমদুল রাসুল আমাদের নবী আমাদের আদর্শ তবে কেন আমরা সিরাতুন নবী পড়ি না কত সুন্দর সুন্দর সিরাত নবী ভালো ভালো আলেমদের লেখা আমরা এত বই পড়ি বড় আফসোস লাগে ভাইরা বড় কষ্ট লাগে আমরা মুসলমান দাবি করি আমরাও পড়ি না আমাদের সমাজের মানুষেরা একজন রাজনৈতিক নেতার জীবনই জানে একজন হিটলারের জীবনী জানে এরকম অনেক মানুষ আছে ভাইরা বড় বড় ক্রিকেটার বড় বড় রাজনীতিবিদ অর্থনীতিবিদ আন্তর্জাতিক জাতীয় তাদের জীবনী আমরা জানি শরৎচন্দ্রের জীবনী জানি রবীন্দ্রনাথের জীবনী জানি পাগলাকানের অভাব নেই আটানব্বই সালে আসলাম দুই হাজার দুই হাজার এক ওইদিকে বলছি ইসলামিক ফাউন্ডেশনে গেলাম আব্দুল রাজ্জাক মুল্লা ভাই তখন ফাউন্ডেশনের খানের ডিডি ছিলেন যতটুক মনে পড়ে সম্ভবত গল্প গল্প বললেন যে রবিউল রবি মাস উপলক্ষে শ্রী নবী একটা প্রতিযোগিতা করছিলেন আমাদের জিনাই দের বিভিন্ন ভিতরে তো সম্ভবত কোন এক স্কুলের ছেলে বা একটা প্রশ্ন ছিল কোরআানে বর্ণিত দশজন মনে হয় দশজন নবীর নাম লেখক কোন একজন ছাত্র বা ছাত্রী এইট নাইনের সে উত্তরে রেখেছে কোরআনে বর্ণিত দশজন নবী হত আপনারা বাড়িতে যে আপনাদের নাতি যারা স্কুলে পড়ে থ্রি ফোর ফাইভ সিক্স টেন এইচএসি পড়ে আপনাদের ভাতিজা ভাতিজি ছেলে মেয়েকে প্রশ্ন করেন তো কোরআনে বর্ণিত দশজন নবীর নাম বলতে পারে কিনা হয়তো ফেরাউন আলাহ বলবে না কিন্তু আসলে কি জানে কোরআনে কয়জন নবীর নাম আছে কোরআনের নবীগুলো কি মোহাম্মদ সাহাবির নাম বলতে পারে না তাহলে ভাইরা এটা কি আমাদের ইমানের প্রমাণ না মুনাফেকের প্রমাণ ভাইরা আমি আপনাদের মুনাফেক বলছি না কিন্তু আল্লাহ সামনে দাঁড়াবেন আপনি আমরা বিচারক নই আমরা প্রচারক আপনি মুনাফেক না মুসলমান আপনি ভালো মুসলমান খারাপ মুসলমান যাই হন আমার কি আসে যায়। আমি আপনাকে দাওয়াত দেব প্রচার করব বিচারকের কাছে যখন দাঁড়াবেন যিনি বিচারক তিনি আপনার মায়াময় প্রভু আপনি তার কাছে কিছু একটা দিলেই হবে কিন্তু কি ভাইরা। মিলাদুন নবী বলি আর নবী উন্নবী বলি আমরা সবাই বিশ্বাস করি যে নবী আমাদের নবী তো কাজেই আমরা নিজেরা পড়ার চেষ্টা করি ছোটদেরকে সিরাত পড়াই আমাদের ছেলে মেয়েদের হয়তো স্কুলে পড়াবে না হয়তো কলেজে পড়াবে না আমরাও ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াবো না এটাও সমস্যা নেই কিন্তু আমি মুসলমান হিসেবে বাজার থেকে একটা সিরাতের বই আমার বাচ্চাকে এনে দিই না কেন আমার বাচ্চাকে সিরাত বইটা পড়তে উপহার দিই তোমরা সিরাত বইটা পড়ে যে শেষ করবে তাকে এটা উপহার দেব ভাইরা কত পয়সা বন্ধুদের চা খেয়ে কাটান করেন না একটু চেষ্টা আপনার গ্রামের মহল্লার মসজিদে করেন না একটা ছোট্ট সিরাতু নবী বই ছোট্ট একটা বই যে কোনো একটা বই ছেলেদের দেন প্রতিযোগিতা হবে এই বইটা পড়ে এটারও পরীক্ষা হবে আমরা আপন বানালে যেমন আপনি আপনার সব পেয়ে যাবেন মোহাম্মদ সাল্লাহকে আপন বানালে আপনার সামনের পথ আলোকিত হয়ে যাবে আপনার সামনের আর কোন অন্ধকার থাকবে না কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা আপনাদের আমাদের হৃদয়গুলো খুঁজে দেখেন কথা বললে মনটা কতটুকু উজ্জীবিত হয় আর অন্যান্য ধর্মীয় নেতা আব্দুল কাদের জুনায়েদ তাদের কথা মনটা কতটুকু আমার তো ভয় হয় যে আমরা বুজুর্গদের বুজুর্গ বলতে বলতে বলতে আমাদের নবীকে হারিয়ে ফেললাম কিনা একজন ওয়াজ করছিলেন সেদিন আপনারা জানেন আমাদের মাহফিলে যে কবরে গেলে জিজ্ঞাসা করবে না তোমার ইমাম কে ছিল তিনি কেছিলেন তা আমরা তো সবাইকে চিনতে চিনতে তো মনে হয় মোহাম্মদকে হারিয়ে ফেলেছি আমরা মোসানবীর গল্প শুনি ভক্তি করে ইসানবীর গল্প শুনি ভক্তি করে মোহাম্মদ নবির গল্প শুনি ভক্তি করি কিন্তু সকল নবী থেকে তিনি পৃথক তিনি আমার আদর্শ তিনি আমার কোদুয়া তিনি আমার সব এটা কি আসলে মনে আসে কিনা আল্লাহই ভালো জানেন আমার তো ভয় হয় যে আমরা সবাইকে চিনলাম সবাইকে চিনলাম সবাইকে চিনলাম কিন্তু মোহাম্মদ সাল্লাহিস্লামকে কি সেরকম চিনলাম কিনা আমাদের মনের ভিতরে তিনি কি সবচেয়ে উপরে নাকি অন্যরা উপরে চলে গেছেন তিনি আড়ালে চলে গেছেন এটা আমাদের বিবেচনা করা দরকার যেটা বলছিলাম ভাইরা তাহলে রাসল সালাম সিরাত আমাদের সকলেরই চলার উৎস পড়েন ভালো করে পড়েন একটা না একাধিক পড়েন ভালো ভালো লেখকের আজগারেন্সবিহীন বই পড়বেন না এখানেও কষ্ট লাগে আমাদেরকে বলে হুজুর এক একজন মলনে এক একটা কথা বলে আমরা সাধারণ মানুষ কি করব সবসময় আপনারা বলেন তো ভাইরা কই ডাক্তারের ক্ষেত্রেও তো এটা বলেন না এক এক ডাক্তার এক একটা বলে আমরা কি করব এরকম তো বলেন না যাচাই বাসাই করেন কোন ডাক্তার ভালো কোন ডাক্তারের কাছে দুই তিন ডাক্তার মতভেদ করলে আরো ভালো ডাক্তার ইন্ডিয়ায় চলে যান ডাক্তার কি করে ভালো হয় তাও বোঝেন কোন মেডিক্যাল কলেজের প্রফেসর কত দেশ থেকে ডিগ্রি আছে এত বুঝতে পারেন ভাইরা আর দিনটা নিয়ে একটু বুঝতে পারেন না এটা কি সত্য কথা আপনি যখন দোকানে যান বাজারে হাটে যান প্রত্যেকের আগে আসেন আসেন আসেন আসেন আমারটা সবচেয়ে ভালো কিন্তু কই আপনি তো সবার কাছে যান না আপনি বাসাই করে একটা দোকানে যান তারপরেও দোকানদার আমি তো গরু আমার বুদ্ধিসত দিয়ে ব্যাপারে কম দোকানে গেছি হুজুর আপনার জন্য মাছ রাখছি মাছ দিলে ঢেলে দিতে দেবেন না বলে রাখো বেশি বেশি নেবেন পুটি মাছটাও বেছে নেবেন জিয়েল মাছটা বেছে নেবেন আপনি কি বলে আলুটা বেছে নেবেন পেঁয়াজটা বেছে নেবেন পেঁয়াজের মতো জিনিস একবারে করে ঢেলে দিলেন নাই রাখো আমি একটা একটা করে সব বোঝেন আপনি আর আপনি দিন না বাসাই করতে পারেন না তাহলে আপনি কি মুসলমান আল্লাহ কোরআনে বললেন আল্লা দিন ইস্তামে আহসানা যারা কথা শোনে কথা যাচাই করে ভালো ভালো কথাগুলো শুধু পালন করে তাই জন্য যাচাই করতে হবে আপনি আলু যাচাই করবেন পেঁয়াজ যাচাই কর পশা আলু খেলে আপনি মরে যাবেন না একটু খারাপ আলু খেলে আপনি মরে যাবেন না দুই টাকা লস হবে বেশি লস হবে না কিন্তু খারাপ মিথ্যা কালবে ইমানে ঢুকে গেলে আপনার ইমান মরে যাবে দুনিয়া চলে যাবে আখেরাত চলে যাবে যে নয় একাধিক যারা প্রসিদ্ধ লেখক শুধু লেখক প্রসিদ্ধ হলে হবে না ভাইরা জালিয়াতি সব জায়গায় বর্তমান বাজারে এমন এমন প্রকাশক আসেন খুব বই ছাপেন বইয়ের উপর ঠিক আছে নাম ঠিক আছে ভিতরে সব ভিন্ন বাজার থেকে যা পেয়েছেন ঢুকয়ে নাম দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে কাজেই লেখকের নাম প্রকাশকের নাম ভিতরের লেখা তথ্য আছে কিনা যেখানে সন্দেহ হবে আলেমদেরকে নক করবেন আপনার কিছু হলে ডাক্তারকে নক করেন উকিলকে নক করেন ইঞ্জিনিয়ার নক নেন আলেমকে করবেন না আলেমদের দুজন পাঁচজনকে দেখা করবেন ইমানের তাড়নাই করবেন তো ভাইরা যেটা বলছিলাম ভালো ভালো তথ্য নির্ভর রেফারেন্স আছে প্রসিদ্ধ লেখকদের লেখা প্রসিদ্ধ প্রকাশকদের প্রকাশিত সিরাত বইগুলো পড়েন ফিরাত পড়লে আপনার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে রসোলা মহাব্বত যত বাড়বে আপনার দুনিয়াটা তত সুন্দর হবে কেন কারণ দুনিয়াকে কি করে সুন্দর করতে হয় আপনি নবীজি সাল্লাহ সাল্লামের জীবনী থেকে পাবেন তারপরে পরিবারে কি করতে হবে পরিবারে বউ কষ্ট দেবে ছেলে ফেলে অসুবিধা করবে সমাজ কষ্ট দেবে যখন মোহাম্মদ সাল আপনার সামনে আসবেন তার জীবন দেখবেন কষ্ট সহজ হয়ে যাবে আমরা তো কাল না পরশু না কবে তিন দিন আগে একজন কষ্ট পাচ্ছেন আমরা মাদ্রাসা করি কিছু কথা বলি, অনেকে গালি দেন অনেকে কষ্ট দেন তা করছেন দেখেন আমরা যার শূন্যতের কথা বলি যার দিন প্রচার করতে চায়, সেই সাহেব সুন্না সাহেব দিন তিনি তার সমাজে শ্রেষ্ঠ প্রিয়তম মানুষ ছিলেন নবী হওয়ার আগে আল আমিন হয়েছেন আর সাদেক হয়েছেন তারপরও তিনি মার খেয়েছেন তার যাকে ভালোবাসত যারা তাকে ভালোবাসত যাকে আল আমিন আর সাদেক বলতো তিনি যখন নুবুয়ের দায়িত্ব পেয়ে তাওহিদের দাওয়াত দিলেন তারাই তাকে মারলো রক্তাক্ত করলো আমরা তখন তো মায়ের খাচ্ছি নে গাইল খাচ্ছি আমাদের দেহ কাটছে না কলিজা কাটছে কাজে আমরা তো ভালো আছি যখনই রসুল্লাহ সদা সালামকে আপনি সামনে আনবেন তখন আপনার কষ্ট ছোট হয়ে যাবে আপনার অনেক বড় হয়ে যাবে আবার দাওয়াতে কি করবেন দুনিয়ায় বিভিন্ন কষ্টে দাওয়াতের আপনার হেকমত কি হবে কিভাবে দেবেন কিভাবে কিভাবে পরিবারকে করবেন দাওয়াতের কাছে দাওয়াত নিয়ে যাবেন এটাও রসুল্লাহামের জীবনী পড়লে আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি নিজেই চিন্তা করতে পারবেন যে এই সময় না রসুল্লাহ এটা করছিলেন সবচেয়ে বড় কথা হলো রসল সাল্লাহামের ভালোবাসা এটা হলো ইমান তাকে সবচেয়ে বেশি ভালো না আর সবচেয়ে বেশি ভালোবাসা কথাই সাড়া দেয় না বাপ মার খেলে এত বেশি লাগে না বাপ বেজায় কাতরাচ্ছে ও খেলা করছে তাহলে বোঝা যাবে তার মুখের দাবি ঠিক না কিন্তু বাপের সাথে সময় থাকে বাপকে তোলে ধরে উঠায় বাপের কাতারায় শুনে নামাজ ভেঙে ছুটে আছে যে তার সত্যই তরদ আছে সত্যিকারে ভালোবাসা আনতে গেলে আপনাকে তো সপত লাগবে সাথে থাকতে হবে, আমরা কাজে সিরাত যখন ভালো করে পড়বেন সকালে সন্ধ্যায় প্রতিদিন মাঝে মাঝে একটু রসোল্লাহ সিরাত নিয়ে বসবেন তার হাদিস নিয়ে বসবেন তার জীবনী নিয়ে বসবেন তখন তার ওই যে আধা ঘন্টা তাকে ধ্যান করলেন তার জীবনী পড়লেন তার কথাটা অন্তরে আসল তার প্রতি আপনার ইমান পূর্ণ হবে এই জন্য আমার আমরা সবাই সেরাত পড়ি ভালো ভালো লেখকদের লেখা ভালো ভালো সেরাত বইগুলো আমরা পড়ি আমাদের সন্তানদেরকে পড়াই স্কুলে হয়তো পড়াবে না স্কুলে অনেক পড়ার লোড নীতি যারা প্রণয়ন করেন তারা হয়তো মনে করেন এগুলো দরকার নেই এগুলো ছাড়াই আমাদের সন্তানেরা আমরা দেখি মাঝে মাঝে রাস্তায় কিছু প্রচার করলে আর ইপটিজিং উঠে যাবে এটা যদি তারা মনে করেন আমাদের তাদের কিছু বলা নেই কিন্তু আমরা জানি যে এগুলোর মাধ্যমে কোথাও উঠিনি বরং বেড়েছে যদি আমি মানুষের ভিতরে পশুত্ব প্রবেশের দরজাগুলো খুলে রাখি আর শুধু তাকে বলি পশু হোস না পশু হোস সে ভালো থাকতে পারে না যেমন দুর্নীতির দরজাগুলো খোলা বেতন কম সংসার চলে না দুর্নীতিতে সবাই বড় লোক হয়ে যাচ্ছে দুর্নীতির অবাধ সুযোগ আছে সব দরজা খোলা দুর্নীতি করলেও বিচার নেই আমি শুধু বলি দুর্নীতিকে না বলুন বিশ্বাস করেন ভাইরা এটাতে আর যাই হোক দুর্নীতি কমে না আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আমি বুঝাচ্ছি যে ভালো লেখাপড়া করো কিন্তু ওরা জানে ভালো না পড়ল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যায় ভালো না পড়ো দলীয় কায় দেয় যে কোনো একটা সাড়ে দলে গেলে ভালো রেজাল্ট করে ফেলা যায় ভালো রেজাল্ট না করলেও শিক্ষকের চাকরি পাওয়া যায় ওরা কেন ভালো পড়ার জন্য কষ্ট কর আমরা বলছি দুর্নীতিকে না বলুন আমার বউ বলছে তোমার সহকর্মীরা বাড়ি বানাইছে তিনটে ফ্ল্যাট কিনেছে তুমি কি করো ঘরে বউ ধাক্কায় অফিসে সহকর্মীরা বড় হয়ে যায় দুর্নীতির সকল সুযোগ আছে আমি না বলবো আমার মনে হয় না যে এর মাধ্যমে দুর্নীতি কখনো কুমেছে বা কমবে কিন্তু আমি যদি তার হৃদয়ে মোহাম্মদ সারসং দিতে পারতাম তাহলে সে শক্তি পেত এই ভাইরা আমরা যে সমাজ চাই হয়তো আপনার আমার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে কিন্তু আমরাও চাই আমাদের সন্তানেরা এই সমাজে এই জগতে শান্তিতে বেঁচে থাক সুন্দর করে বেঁচে থাক কিন্তু শান্তিতে বাঁচা সুন্দর বাঁচার জন্য মানুষের ভিতরে যে বিশ্বাস তৈরি করা দরকার মানুষের ভিতরে যে চেতনা তৈরি করা দরকার এটা শূন্য থেকে আসে না এটার জন্য এমন একটা মডেল লাগে যে মডেল তার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন এবং বাস্তবতা হল মোহাম্মদ সাল্লা ছাড়া এরকম মডেল আর নেই আপনারা দেখেন যত বড় বড় ধর্মপ্রদত্তক মহামনীষীরা আছেন অনেক বড় কথা বলেছেন কেউ একজন তোমার এই গালে চড় মারলে আর ফিরিয়ে দাও শুনতে খুব মজার কথা কিন্তু বলেন তো দুনিয়াতে কেউ এই কাজটা করেছে করিনি এমনকি এক গালে চড় মারলে আর ফিরিয়ে দেও এটা কোনো বাস্তব কথা তুমি দুষ্টকে প্রতিরোধ করো না দুষ্টর পরে রাগ করো না তার মানে পকেট মারলে এক পকেট মারলে আরেক পকেট খুলে দাও না এটা অনেক সময় মনে হয় আহা কত সুন্দর কথা কিন্তু এটা অবাস্তব কথা যা কেউ কখনো করতে পারে না এই জন্য কথা মজার কথা ভালো কথা অনেকে বলেছেন আমরা কারো দৃষ্টি না কিন্তু কথা বলেছেন কথা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন পরিপূর্ণ মডেল হিসেবে আপনি আর কাউকে পাবেন না আপনি খুঁজে দেখেন একেবারে নিরপেক্ষভাবে খুঁজে দেখেন আমার কাছে নিয়ে আসেন আমি আপনাকে বলব একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি আসাল্লাম বিশ্বের যে কোনো মানুষের জন্য আদর্শ পরিবার আপনি বিয়ে করো বলা সহজ বিয়ে করো বউয়ের সাথে ঝগড়া করো না বউ আপনার সাথে আপনি ঝগড়া করেননি কি করেছেন আপনার একশনটা কি হয়েছিল মানুষ হিসেবে এটা একটা মডেল রাখা এটা অনেক কঠিন অনেক কঠিন ভাইরা তো এই আপনারা সারা মানব বিশ্বের সকল মনীষীদের জীবনী অনুসন্ধান করেন प्राचीन थ आधुनिक पर्त जो मानूष भलो भलो कथा धर्म प्रतिष्ठा कर आदर्श कर आईडियोल कथिक्स कथा सबने जीवन सकल प्रतिकूलतार भरे सत्य वास्तवयन कर देखिए जहां व्यतिक्रम देखाते यको अपनी पा अपना आगे समाज গ্লোবালাইজেশনের কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে ধর্মান্তর বেড়েছে খ্রিস্টান প্রচারকরা সিদ্ধান্ত নিয়েছেন প্রায় আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো সালে আপনাদের বলছিলাম উত্তর আমেরিকা নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলিম এভাঞ্জলাইজেশন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী অর্ধ ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান প্রধান দেশ বানাতে হবে সে অর্ধশতাব্দীর অর্ধেকে আগিয়ে গেছে দুই হাজার ভিতরে তাদের টার্গেট ছিল ওয়ান থার্ড অর্থাৎ পাঁচ কোটি মিনিমাম খ্রিস্টান হবে এবং তারা করেছেন না হলে এক কোটি করে ফেলেছেন আর যদি ৩০ বছরে এক কোটি করেন আর ২০ বছরে তিন কোটি করা কোনো ব্যাপার না তো যাই হোক তারা অনেক সময় আমাদের মুসলমান যুবকদেরকে মানুষদেরকে বলেন তারা যে কথাগুলো প্রচার করেন কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছে আগে অনেকবার সহজ ধর্ম জেলখানা ইত্যাদি একটা কথা তারা বলেন আপনাদেরকে হয়তো বলেছি অনেকে শুনেছেন যে মোহাম্মদ সোল্লা পাপি ছিলেন কাজেই তিনি আমাদের সাফাত করতে পারবেন না ঈসা মসি নিষ্পাপ তিনি সাফাত করবেন আমরা সবগুলো মিশে কথা পাপি সাফাত করবে না এটাও বাইবেলে বাইবেল এতে যা তারা বলে নেই বরং আছে সাফাত করেছে আল্লাহ নিয়েছে তবে মূল যেটা আমরা বলি যে আমরা মুসলমানরা তিনের সাথে বিশ্বাস করি আলিহিস মোসা আলি ইসাল্লাম অন্যান্য সকল নবী তারা মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন কেউই কোন গোনা করেননি কিন্তু প্রচলিত বাইবেল প্রচলিত কেতাবুল মকাদ্দাস প্রচলিত যাবুর ইঞ্জিল এগুলোতে আমরা ভিন্ন জিনিস দেখি সেখানে দেখি আসা মাসি অগণিত গোনা করছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর গোনা করছেন আমরা এই সকল প্রচারকদের বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা গোনা আনে অথবা হাদিসে আছে এইটা গোনা কিন্তু মোহাম্মদাম করেছেন একটা তুমি দেখাবে আমি তোমার সব মেনে নেব একটা একটা মোহাম্মদ বলেছেন ব্যবসার ব্যবচার করেছেন তিনি বলেছেন যে এরকম দুর্নীতি করা গোনা ঘুষ খাওয়া গোনা সুদ খাওয়া গুনা রাগ করা গোনা মানুষকে গালি দেওয়া গুনা তিনি নিজে জীবনে কাউকে গালি দিয়েছেন তিনি নিজের জীবনে কোনোদিন কোরআন এবং হাদিসে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে এই কাজটা অন্যায় তোমরা করো না কিন্তু তিনি নিজে করেছেন একটা যদি তুমি দেখা দেব আমি তোমার সব মেনে নেব আর আমি বাইবেল থেকেই দেখাবো যে বাইবেলে এখানে বলছে যে এই করোনা এটা মহাপাপ আর এই পাপটাই আবার যীশু খ্রিস্ট করেছে যে তোমার মা বাবার প্রতি অভক্তি করোনা অভক্তি মহাপাপ এটা শাস্তি খতল এমনকি নতুন নিয়ম ইঞ্জিলা এই কথা আছে সেই বাইবেলেই যীশু খ্রিস্ট মা কে বলছে এই বেটি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমরা বিশ্বাস করি কখনো ইসাম ইসা আলিয়া ইসলাম এটা বলেননি কথা জীবনের খাত প্রতিঘাতে বাস্তব জীবনে মানুষ হিসেবে সকল দুঃখ ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা সবকিছুর ভিতর দিয়ে নিজের আদর্শকে শতভাগ পালন করে এটা যে পালনযোগ্য মডেল করে দেখাইছেন এমন আপনি আর একজনও পাবেন না কাজেই আমরা জীবনে কিভাবে চলবো বড় কষ্ট লাগে ভাইয়েরা আমরা কত কিছু বলি রাস্তা দিয়ে যাই রাস্তার দেওয়ালগুলোতে মুসলমানদের কত কথা লেখা আদর্শ বড় বড় সুন্দর সুন্দর কথা কিন্তু মোহাম্মদ সাল্লাহামের কথা খুব কম পাওয়া যায় দু একটা যাও পাওয়া যায় জাল কথা সহি কথাগুলো খুবই কম পাওয়া যায় তাই জন্য ভাইরা কথা শুধু নয় কথা ভালো কথা অনেকেই বলেছেন আমিও বলতে পারি আমি আপনাদের বলতে পারি বউর সাথে ঝগড়া করা যাবে না কিন্তু আমার বউ যখন বাপ মা তুলে গাল দেয় তখন আমি সহ্য করতে পারি কিনা এটা হল বড় কথা এটা মোহাম্মদ সালাম করে দেখিয়েছেন আমিও বলবো যে বাচ্চাদের এক করেন না কিন্তু আমার কাজের লোকটা যখন কথা শোনে না আমার কাজের লোকটা যখন অন্যায় করে আমার ছোট ছেলেটা যখন অন্যায় করে আমি কি নিজেকে কন্ট্রোল রাখতে পারি কিনা এটা হলো বড় কথা কিন্তু মোহাম্মদ সদাম করে দেখিয়েছেন এই জন্য আমাদের জীবনে ভালো হতে গেলে মডেল লাগবে শুধু ভালো কথাই ভালো হওয়া যায় না কারণ মানুষ একটা অদ্ভুত ব্যাপার দুনিয়ায় সব প্রাণীকে প্রাণী বানিয়েছেন গরু গরু হয়ে জন্মেছে আমার মাঝে মনে হয় এই স্কুলে যাও কলেজে যাও পড়ো কই গরু কিছু লাগে না কি সুন্দর ওদের জীবন গরু গরু হয়ে জন্মে ছাগল ছাগল হয়ে জন্মে শুয়র সুয়ার হয়ে জন্মে সে যাওয়া লাগে না পড়া লাগে না কিছু করা লাগে না এত পড়ার পরে আবার ওয়ার্সনা লাগে না আর আমাদের আল্লাহ এমন ভাবে বানিয়েছেন না আমাকে মনুষ্যত্ব টিকিয়ে রাখতে গেলে গরুর ভুল হয় না ছাগলের ভুল হয় না ঘোড়ার ভুল হয় না কিন্তু মানুষের ভুল হয় তো এই মানুষকে আল্লাহ বানিয়ে সামনে মডেল থাকতে হয় ব্যথা বেদনায় আমার সুযোগ আছে গরুর সুযোগ নেই লঙ্ঘন করার কাজে ওর সরিয়াত পালন করতে মডেল লাগে না আমার সুযোগ আছে কাজেই আমি কি করে নিজেকে লোভ থেকে সরিয়ে রাখবো এজনের সামনে একজন মডেল লাগে তবে আমার অনুরোধ হলো ভাইরা এটা মাহাপিলে আলোচনার বিষয় নয় কিছু বিষয় আছে আমাদের জীবনের সাথে ওতপ্রত জড়িত থাকবে দাওয়াত আমরা খাবো কিন্তু দাওয়াতেই খাবো এইটা না সব সময় খাবো নিয়মিত খাবো পুষ্টিকর খাবো মাঝে মাঝে দাওয়াতে একটু বেশি ভালো খাবো কেউ যদি মনে করে দাওয়াত পেলেই খাবো নইলে আর খাবো না তাহলে তো বিপদ ভাইরা এই জন্য আমাদের কোরআন পড়তে হবে রসুল্লাহ সাল্লামের সিরাজ সামাইল পড়তে হবে প্রতিনিয়তই পড়তে হবে পড়ার ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে এরকম আলোচনায় শরিক হব একটু বেশি ভালো কথা চিন্তা করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযোগ করুন আমিন